আসসালামুকম রহমতুল্লাহ ওবরক ইন আলহামদুলিল্লাহ পৃষ্টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আলোচনা ধারাবাহিকভাবে যেটা চলছে জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিরোধ বা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আজকে সারা বিশ্বে মানুষ যে একটি বৈশ্বিক স্বপ্ন দেখতে শুরু করেছে যে একটি সুখী সমৃদ্ধ উপভোগ্য পৃথিবী গড়ার জন্য আমাদের চাই জনসংখ্যা কমিয়ে রাখা তাহলে আমরা কাঙ্ক্ষিত সুখ ও সম্ভব লাভ করতে সক্ষম হব হয়তো কিন্তু এরা কতখানি ইসলামের সাথে সংগতিশীল কিংবা ইসলামের সাথে সাংঘর্ষী এ পর্যায়ে আমরা আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে পরিচয় করিয়ে দিই আমার সাথে রয়েছেন ডানপাশে এস টিভি বাংলার সম্মানিত আলোচক শেখ শহীদুল্লাহ খান ও আসালামাইকুমুল্লাহ আমার সাথে আরও আছেন বামপাসের সায়ক আব্দুফ এবং সর্বশেষ সম্মানিত আলোচক কাজী আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম যে আসলে সম্পদ ও ভূমির সুষম বন্টনই গোটা বিশ্বে মানবতার অর্থনৈতিক মুক্তি দিতে পারে যেটা ইসলাম অনুশীলন করার জন্য ইসলাম যে ব্যবস্থাপনা গোটা মানব জাতির জন্য নির্ধারণ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতপর আজকে এ পর্বে আমরা আলোচনায় প্রবৃত্ত হতে চাই যে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার ও পারিবারিক সুশিক্ষার অভাবেই সন্তান বখাটে হয়ে যায় সন্তান আদর্শ নাগরিক হিসাবে গড়ে ওঠে না সন্তানের আধিক্যতার কারণে কোনো সন্তান বখাটে হয়ে যায় না আমরা যদি মানব শিশু জন্মগ্রহণ করার পর তাকে যদি আদর্শবান করে গড়ে তুলতে পারি তাকে যদি সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সে হবে আমাদের জন্য অভিশাপ না হয় আশীর্বাদ সে একজন যোগ্য ম্যান পাওয়ার হিসাবে আর্ন করা বা উপার্জন করার একটা হাতিয়ারে পরিণত হবে সুতরাং আমি এ যেতে চাই শ্যাক মাদানির কাছে যে আপনি বলুন সন্তান অধিক হওয়ার কারণে কখনো বখাটে হয় না হয় না বরং প্রকৃতপক্ষে সন্তান বখাটে হয় সঠিক ইসলামে আদর্শ তাকে সুশিক্ষায় তাকে না করার কারণে দেখবেন সমাজে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে শুধু সন্ত্রাসী নয় আমরা সমাজে এমনও নজির পাচ্ছি যে একটা দুটা সন্তান নিয়েছে এই একটা দুটা সন্তান কিন্তু আসলে এরপরও কি সম্ভব হয়েছে হয়নি কারণ সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলেনি তিনি সন্তান বেশি হলে ভালো করে গড়তে পারবেন না दारिद्रता है अभाव्य सम्पर्मी सुंदर गुलते हम एक आदर्श करते हम एक पर क्यों बोधरजी उपार्जन करते शिखब समाजे जे अर्थ सम्पद आल्ला पक्षाई है से बटन करते शिखब ये जदि करते हैं एक सुित होते और सुशिक्षा छड़ा एक कूंदर होते आबूहल्लाह ताल बोलें शिक्षा विषयटी एत जरूरी যে নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা এমন কি দাসি বা কাজের যদিও মেয়ে থাকে একটা দাসি বা কাজের মেয়ে থাকে সে যদি তাকে শিখিয়ে দেয় আর সুন্দর শিখিয়ে দেয় তাহলে বুঝা যাচ্ছে শিক্ষারও সুন্দর আছে সব শিক্ষাই সমাজে কল্যাণ আনবে না সুন্দর নয় কুশিক্ষা সমাজে দারিদ্রতাই নিয়ে আসবে দারিদ্রতা নিয়ে আসবে আস কাজেই প্রত্যেকটা পরিবারের জন্য পরিবারের মালিকের জন্য একান্ত জরুরি ছেলেমেয়ের উপরে শিক্ষার বিষয়টি খুব কড়া ভাবে নজর রাখ অবশ্যই পরিবারকে সুন্দর করার জন্য একটি হলো এই যে তিনি আমাকে বললেন যে আশা আদা বানবি না হলে তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারে লাঠি উঠিয়ে নিও না একটা পরিবারকে সুন্দর করার জন্য বিভা থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে যখন আদর করার একটা সুযোগ থেকে নিয়ে আরো পরবর্তী তুলতে হবে এবং সমাজ থেকে দারিদ্রতা জি ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য এবং আদিল্লা ভিত্তিক বটে এ পর্যায়ে আমরা জানতে চাইব কাজী মোহাম্মদ ইব্রাহিম সুশিক্ষা বলতে আজকে আমরা অনেকেই জাগতিক যে শিক্ষা এখনকার দিনে বৈষয়িক যে শিক্ষা এটাকে বাদ দিয়ে শুধুমাত্র ধর্মীয় ধর্মভিত্তিক শিক্ষাকেই সুশিক্ষা বা আদর্শ শিক্ষা বলে থাকি তো আসলে কি তাই না ধর্মীয় এবং বৈষয়িক দুটো বিষয়ের সমন্বয়েই শিক্ষা লাভের মাধ্যমে একজন সনাগরিক তৈরি করতে হবে এ পর্যায়ে আপনার সুচিন্তিত মতামত জানতে চাই একটা পরিশীলিত মার্জিত জাতি নৈতিক জাতি তৈরি করতে চাইলে অবশ্যই নীতি নৈতিকতার সব শিক্ষার আগে দিতে হবে। এটা আফলা হম ওই ব্যক্তি সেই সাফল্যমণ্ডিতে হবে যে তার মনকে পরিশুদ্ধ করলো বিশুদ্ধ করলো পরিমার্জিত করলো যত আবর্জনা আছে অনৈতিকতা আছে যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল যেটা বোঝানো হয় জন্ম নিয়ন্ত্রণের পক্ষে একটা কোড়া যুক্তি হিসেবে খোঁড়া যুক্তি যে এত বাচ্চা হলে তুমি তোমার সন্তানকে শেখাবা কিভাবে বরং আমি তো বলবো বেশি বাচ্চা হলে বাচ্চারাও বাচ্চাদের থেকে অনেক কিছু শিখে মতো তারা গড়ে আমার ঘরে দশটা বাচ্চা আছে আমি তো দেখি মা বাবা আলহামদুলিল্লাহ আমরা মাতা পিতা দুইজনও যখন থাকি না দেখি ছোট বাচ্চারা বড় বোনের কাছে বড় ভাইয়ের কাছে এত সুন্দর শিখে আমার তো কোনো শিক্ষকও লাগে না বাইরে কোন শিক্ষক আর প্রয়োজন নেই তাহলে সন্তানের আধিক্য হলে কিছু সন্তান বড় থাকবে মায়ের বুকে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে সাথে আমাদের ছোট গায়ে এই যে কত সুন্দর একটা সামাজিক রূপ আমরা দেখতে পাই এটা কিন্তু সন্তান অধিক হলে কোন সুশিক্ষা আসবে না সমাজে যেমন উনি বলেছিলেন একটা পরিবারের কথা সন্তান কম কিন্তু সেখানে সে সন্ত্রাসী হয়ে মা বাবা দুজনকে খুন করলো খুন করলো আরেকটা পরিবার খুব দুঃখ এমন ছিল খুব বিখ্যাত পরিবার তার সুখী পরিবার ছিল সুখী পরিবার ছিল সন্তানের আধিক্য এটা সুখের জন্য ক্ষতিকর নয় শিক্ষার জন্য ক্ষতিকর নয় যেটা আমরা বলতেছিলাম যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা যেটা জনে জনে পৌঁছে দেওয়ার একটা বিরাট উদ্যোগ বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে এটাও একটা অনুভূত হচ্ছে সর্বস্তরে যে নৈতিকতার শিক্ষা ছাড়া শুধু বস্তুগতার শিক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার পরিচয় এবং তার ভয় প্রথম বললেন করানের কথা আসলে আজকে দেখুন করিয়েও যারা কোন উদ্বোধন করতে যান তখন তারা খুব করানের গুণগান করেন যে করানের প্রথম পানি হলো অথবা ইসলামের শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে এই কথা বলে শিক্ষা চালু করে দিল নাস্তিকতার শিক্ষা শিক্ষানীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচিত হচ্ছিল আমরা এ পর্যায়ে একটু বিরতিতে যেতে চাচ্ছি বিরতির পরে আপনার আলোচনার এই খেই ধরেই আমরা সামনে এগিয়ে যাবো আল্লাহ সুধি দর্শক মন্ডলী এ যে সামান্য সময়ের জন্য বিরতি আশা করি সাথেই থাকবেন উইটনেস ডাক ইন আটল অব ওয়ার্ড দেখুন প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আপনি ক্রেতা জেনে ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায়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 আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পিস টিভি বাংলার ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার আসলাম ফালিল্লাহ হাম আমাদের আলোচনা চলছিল যে আদর্শগত শিক্ষা আর শুধুমাত্র জাগতিক শিক্ষার মধ্যে আজকে পার্থক্য সূচিত হওয়ার কারণেই সুনাগরিক আলোচনাটা যেটা বলছিলাম আসলে আমাদের অনেক শিক্ষাবিদ দিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি উদ্বোধন করে থাকেন কিন্তু কোন শিক্ষা পরবর্তীতে চালু রাখেন সেটা আবার তারা করেন করেন না। তারা করেন্স দিয়ে বলেন যে কর্বপ্রথম আয়াত নাজিল হল খালা এখানে আল্লাহ সুবাহ পড়ার কথা বললেন কিন্তু কোন বিষয়ে পড়ার কথা বললেন পরে আর রবের সাথে কোনো সম্পর্ক থাকে না অনেক সময় আমরা বলি যে আমরা অনেক বাবা মাও সন্তানের কাছে আশা করে যে তার এই সৎ সন্তান তার জন্য রব্যের হাম হুমা বলে দোয়া করুন অবশ্যই কিন্তু আসলে সন্তানকে কোনোদিন রবের সাথে পরিচয় করে দেয় না সন্তানকে রব সম্পর্কে বলছেন আসলে আমরা যে শিক্ষার বিষয়টি দেখছিলাম যে এক শ্রেণীর মানুষ মনে করছে যে শিক্ষে যারা শুধু কোরআন হাদিসের শিক্ষা অর্জন করছে তারা সামাজিক ভাবে समाजी लाभ करते आर्थिक भाव उन्नति लाभ करते हादी दिए तो मौलिक लक्षण क्योंकि हादीस की शुद्ध सलाद के शिखाय तहल्ला मानस के सृष्टि करल এবং সবকিছুর বিবরণ শিখিয়ে দিলেন সবকিছু কিভাবে একটা পরিবার সুন্দর হবে সেটা করছে সাথে সাথে এই শিক্ষায় মূলত আল্লাহ রসুল বলেছেন মাইরুদুল্লাহ যাকে আল্লাহ ইহকালে এবং পরকালে কল্যাণ দিব মনে করেন বললেন যে এটা ছেলে মেয়ে বাপ মায়ের জন্য বা সমাজের জন্য তা তো হবেই আল্লাহ রসুল বলেছেন যে এ জামাত ইনসান মানুষ যখন মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায় পরেও কিছু কর্ম চালু থাকে যদি রেখে যায় সুনাগরিক হিসেবে সুশিক্ষা দিয়ে গড়ে তুললেই সন্তান যত অধিকই হোক না কেন পৃথিবীর কোন সংকট দেখা দেবে না জন্য উত্তম একটা সুরা রয়েছে লোকমান সেখানে লোকমান তিনি বড় বিজ্ঞানী ছিলেন সেই বিজ্ঞানী লোকমান কিভাবে তার সন্তানকে শুষুকে দিয়েছিলেন সন্তান তুমি আল্লাহর সাথে তুমি কোন অংশীদার কোন পার্টনার কোনোসিয়েট মো হিসেবে কাউকে গ্রহণ করোনা ইন্ম কারণ राष्ट्रेति आदर्शिक शिक्षा ट्री अत्यंत अभावार मौलिक परिचय की शिक्षा हमेशा शात समाज के बोलते एक आदर्शवान हर जनता এবং কি দ্বিতীয় জরুরি কাজ হবে যেটা লোক মানে কিন্তু তার ছেলেকে বললেন সালাদ বাস্তবে আমরা এটা একেবারে নিশ্চিত হয়ে নিশ্চিত হয়ে বলতে পারি যেই বাচ্চাকে ছেলে হোক বা মেয়ে হোক তার সাত বছর থেকে যদি তাকে সালাতে গুরুত্বশীল করে তোলা হয় जो परिवार तकम आलोचना उल्लेख कर ভালো কাজের আদেশ করো আর নিষেধ এটা মন্দ যেটা আমাকে পালন করতে হবে তখন সে পরিবার এমনিতেই আদর্শ এবং সেই পরিবারের বখ্যাটা বিষয়টি আসতেই পারে না সেই সমাজের দারিদ্রতা আসতেই পারে না দারিদ্র বুঝবেই না এই যে শিক্ষার কথা বলছেন যে ইসলামের শিক্ষা নৈতিক এই শিক্ষা কিন্তু বিশ্ব দারিদ্রের একটা বিরাট উপায়ারিদ্রের জন্য দায়ী করছি সুশিক্ষা কিভাবে দারিদ্র বিমোচন করে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মাত্র পঁচিশটি বছর নেব আমরা মোহাম্মদ রসুলাম তারপর আহব সিদ্দিক রাজি আল্লাহনু তারপর অমর ফারুক এই তিনজনের মাত্র পঁচিশ বছরের বিশ্ব শাসন অর্ধ পৃথিবীকে তারা যে শাসন করেছিলেন এই সুশিক্ষার কারণে ইসলামের আধ্যাত্মিক দৈহিক নৈতিক শিক্ষার কারণে অর্থনৈতিক সামাজিক মানবিক সার্বিক এই কম্প্রিহেন্সিভ শিক্ষা ব্যবস্থার বরকতে সারা বিশ্ব কিভাবে উপকৃত হয়েছে আমরা দেখেছি যে নভিজিত বলেছেন যে গোলাম কিত দাস কিত দাসের ভিত্তিভীতি ছিল এদেরকে মুক্ত করে করে দাস প্রথাকেই উচ্ছেদ করে দেওয়া হয়েছে এই বাড়তি সম্পত্তির মাধ্যমে তাহলে একটা সুশিক্ষা দিলে বিশ্বের জনসংখ্যা যতই হোক না কেন জনসংখ্যা বিশ্বের সম্পত্তি রূপান্তরিত হবে বিশ্বের জন্য আশীর্বাদ বিশ্বের জন্য দর্শক শ্রোতা আমরা আলোচনার উপসংহারে যেটা বুঝতে পারি সেটা হলো এই যে পবিত্র কোরআন আল্লাহ সুবাহ সর্বশেষ এবং চূড়ান্ত ওয়ী এই শিক্ষাই হচ্ছে মানবজাতির জাতির সার্বিক উন্নয়নের শিক্ষা মানবজাতির আদর্শ এবং একটি সুখী সমৃদ্ধ বিশ্ব গড়ার একমাত্র উপায় সুতরাং আমাদের বিভ্রান্তিমূলক বিভিন্ন ধরনের অপপ্রচার থেকে মুখ ফিরিয়ে নিয়ে পবিত্র করে আন এবং হাদিসের দিকে মনোনিবেশ করতে হবে বিভ্রান্তিমূলক সমস্ত পথ ও পন্থা পরিহার করে আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহির অনুকলে আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন জীবন তুলতে পারি আদর্শ করে গড়ে তুলতে পারি আর আমাদের সন্তান সন্ততি যদি পরিবারের আদর্শ সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে তখন সময় তাহলে আমাদের দারিদ্রতা আর থাকবে না আমরা একটি সুখী সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে তখনই একটি সামনে তার ময়দানেও শেষ ভাষণের একাংশে তিনি কথাটি বলেছিলেন হাদিসটি যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত বিষয়কে তোমরা আঁকড়ে ধরবে অবশ্যই গোমরা হবে না পথ ভ্রষ্ট হবেনা সুতরাং সন্তানের ক্ষেত্রে আমরা দারিদ্রতার করাল কষাঘাতে নিষ্পেষিত হব না ইনশাল কুরআন এবং সহায় নিয়ে একটি দারিদ্র মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি আল্লাহ মুসলিম Rabbuna Allah, Allah, Allah ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়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 ছিল যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপথ অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে सल्लम कथा एवं क्या हादिस एर इतिब क्रम विकास कल रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छाय बांगी बांग